ভো সমাধান সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছি শরীয়তের মর্যাদা এবং উপলব্ধির গভীরতা এ পর্যায়ে আমরা আলোচনা করতে গিয়ে আপনাদের বলেছি রসুল্লাহ সল্লাহ আলী গুয়া অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যারা আজকে বিভিন্ন ব্যক্তির অনুসরণ করছি নবী মোহাম্মদ সাল আলিহিহাল্লামকে বাদ দিয়ে খুবই দুঃখজনক ব্যাপার আজকে কেন নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করলাম অথচ শরীয়তের একটা পাঠ হল রসল্লাহ সল্লাহ আলাইকুয়সাল্লামের অনুসরণ আমি এখান থেকে অত্যন্ত ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কথা কেন বলছি কোন কারণে বলছি এক্ষেত্রে আমাদের একটা বিষয় জানতে হবে যে নবী মোহাম্মদ সাল্লাম হলেন হক ও বাতিলের একমাত্র পার্থক্যকারী মানদণ্ড এই পৃথিবীর মধ্যে আর অন্য কেউ নেই কিন্তু আমি কেন বিভিন্ন নামে পরিচিত হয়েছে। কাল কেয়ামতের মাঠে আমি কি এই পরিচয় দিয়ে মুক্তি পেতে পারবো মুক্তি কি আমার জন্য जेनासम्भवी क्यों बैषयिक जीवन क्षेत्र मे गणतंत्र समाजतंत्र जय धर्मनिरपेक्षत क्यों मेने कि आल्ला प्रदत्त ना क्यों कलमसर आदर्श विश्व क्यों माओ सेतुर आदर्श विश्व क्यों लिन आदर्श विश्व क्यों विश्वी अब्राहम लिंगक थिरी क्यों विश्वी চার্লস হালেকের থিউরিতে কেউ বিশ্বাসী চার্লস পিঠার শুনের আখিদায় কেন কেন আমি গ্রহণ করলাম এটা না মোহাম্মদ সাল আলাইসাল্লাম হলেন একজন অনুসরণের ব্যক্তি পৃথিবীর আর কার অনুসরণ চলবে না কেন মানসি পরিণাম তো ভয়াবহ ক্যালকিয়ামতের মাঠে কি আমি বলতে পারবো এরা মুক্তি দিবে না অসম্ভব অসম্ভব অসম্ভব আল্লাহ রাবুল আলম বলছেন কতই না ভালো হতো উল্টা কি বলবেন আপনি কার অনুসরণ করেছেন আপনি কি তথাকথিত তরিকা বিশ্বাসী তথাকথিত সুবিবাদ বিশ্বাসী কেন এই সমস্ত তরিকা বিশ্বাসী আপনি কেন আপনি মোহাম্মদ সাল্লাই এর তরিকা বিশ্বাসী নন কেন কাল কিয়ামতের মাঠে আপনার কথা মনে পড়বে আক্ষেপ করে বলবেন হায় আক্ষেপ। যদি আমি অমুক ব্যক্তির অমুক লোকটির অমুক বৈজ্ঞানিকের অমুক পীর সাহেবের অমুক মনীষীর আনুগত্য না করতাম কতই না ভালো হতো কিন্তু আক্ষেপ করে কোনো লাভ হবে না রসল্লাহ সাল্লাম বলছেন কাল কেয়ামতের মাঠে আমি সর্বপ্রথম কাউসারের ধারে চলে আমার উম্মতকে পানি পান করানোর জন্য ইন্নি ফরাতকমাল হাউদ মানমাররা আলাইয়া সারিবা অমাং সারিবালিয়া আবাদা একটু চিন্তা করুন ওই সুপারিশ না পাওয়ার পরে পানি না খেতে পেয়ে আপনার কি অবস্থা হবে যেটা আগেই বললাম সোরয়া ফুর কার সাতাশে আঠাশ নম্বর আয়াত প্রমাণ করে কেয়ামতের মাঠে আপনার কি অবস্থা হবে আপনি দিশারা হয়ে যাবেন আসলে সুপারিশ পাবেন না আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছেন আগে অবসরের দ্বারে পৌঁছে যাব যে হাদিস্টার সহিবুখারিরশো চুয়াত্তর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে বলবেন আমি আগেই চলে যাব। আর যে ব্যক্তি আমার কাজ দিয়ে অতিক্রম করবে সে ব্যক্তি পানি পান করবে আর যে ব্যক্তি একবার পান করবে এই ব্যক্তি পঞ্চাশ হাজার বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না আমি পানি পান করাতে থাকব লাইয়ারে দেন না লাইয়া ইতিমধ্যে অনেকগুলো দল চলে আসবে সমস্ত ভ্রষ্ট পতভ্রষ্ট বেদাতি নবীর বিরোধিতাকারী এই সমস্ত কমগুলো চলে আসবে আমি তাদেরকে চিনতে পারবো তারাও আমাকে চিনতে পারবে কিন্তু পানি খাওয়ার সুযোগ হবে না রসুল সাল্লা সাল্লাম বলছেন আমার মাঝে এবং তাদের মাঝে আর সৃষ্টি করা হবে দেওয়াল সৃষ্টি করা হবে আমি তখন বলবো উন্মতের প্রতি কত দরোদ ইন্না মিননি মিন্ন আরে এরা তো আমার উন্মত আমি তাদেরকে পানি পান করাবো তোমরা কেন আর সৃষ্টি করছো প্রাচীর কেন দিচ্ছ গেট বন্ধ করছে কেন রসুল সাল্লামকে বলবেন সাল্লাম বলবেন দুরহ দুরহ অভিশপ্ত অভিশপ্ত ধ্বংস হ ধ্বংস হ যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে চেঞ্জ করেছে। শরীয়তকে অবজ্ঞা করেছে আমাকে ঠাট্টা করেছে তারা দূর হওয়িশপ্ত তার আসলে সুপারিশ পাবে না কাউসারে পানি পান করতে পারবে না পরিণাম কি হবে তাদের পরিণাম হবে জাহান নাম এই জন্যই আল্লাহ রাবুল আল বলছেন এই ব্যক্তি জাহান নামের দিকে ধাবিত হবে আক্ষেপ করবে হায় আক্ষেপ যদি রসুল্লাহ সাল্লা আলিয়ালের পথে চলতাম কতই না ভালো হতো কিন্তু আক্ষেপ করে কি লাভ হবে আপনি আজকে ভেবে দেখুন বন্ধুরা আমার চলুন আমি কিভাবে অবজ্ঞা করছি শরীয়তকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন একজন ব্যক্তি তার শরীয়তের উপস্থিতিতে পৃথিবীর কোনো শরীয়ত কার্যকর নয় পৃথিবীর কোনো বিধান কার্যকর নয় আমি আজকে আধুনিকতার নামে বিভিন্ন গণতন্ত্রকে মেনে নেব। জাতীয়তাবাদকে মেনে নেব। ন্যাশনালিজমকে মেনে নেব আমি ধর্মনিরপেক্ষ মতবাদকে গ্রহণ করব। না ওজুবিল্লা প্রশ্নে আসে না আমি কি ধোকার নামে কোয়ান্টাম মেথডকে গ্রহণ করব। না পুষতে আসে না সমস্ত ধর্ম নিষিদ্ধ চললে একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই খুলুন চারশো ৪৩৫ নম্বর হাদিস রসুল্লাহ একদিন বসে আছেন ওমর রাজা আসলেন একটি তাওরাতের নুসখা নিয়ে এসে বলছেন হ্যাঁ দেখি নুস্খা তুমিরা তাওরাত হজালা যাক ওমর রাজাল আসলেন আসার পরে রসুল সাল্লা সাল্লামকে বললেন এটা হলো তাওরাতের নুসখা এরপরে বলার পরে তিনি পড়তে শুরু করলেন সুল্লাহ সাল্লাহাম থাকাই আর আল্লাবীর চেহারা বিবর্ণ হয়ে গেল আরছ না অবস্থাটা তার কি হয়েছে হ্যাঁ রসুলিল্লা সাল সালাম তোমর রজাল রাসুলের চেহারার দিকে তাকিয়ে দেখলেন দেখা মাত্রই বললেন গদিন গদাবির আল্লাহর গুসা থেকে আল্লাহর গজব থেকে রসুল সাল্লামের অসন্তুষ্টি থেকে আমি আল্লাহর আল্লাহকে রব হিসাবে পেয়ে মোহাম্মদ সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি এই তিনটি বিষয় কবরে প্রশ্ন করা হবে আপনি চিন্তা করুন বিষয়টা নিয়ে উমরে ফারুকাল্লাহ তিনি এই কথা বলে চুপে গেলেন এরপরে যেটা ঘটল অমর রাজা বুঝতে পারতে শুরু করেছিলেন কেবল মানেননি কেবল পড়ছেন তাই আল্লাহ নবী ক্ষিপ্ত হয়ে গেছেন এরপরে বিয়াদিহি ওই সত্তার কসম করে বলছে যে সত্যার হাতে আমার মোহাম্মদের প্রাণ রয়েছে যদি সয়ন মৌসাকে হাজির করা হয় তোমাদের সামনে আর তোমরা যদি বর্জন করোভে রাস্তা থেকে ফিরে তোমরা জাহান নামের রাস্তায় চলে যাবে শুনে রাখো আজকের দিনে যদি মৌসা আলাহ সাল্লামে জীবিত থাকতেন আমার নবুজে পেতেন লি মোসা্লামত তিনিও আমার আনুগত্য করতেন আর তুমি তাওরাত পড়ছো আমার সামনে বন্ধুরা আমার খুব দুঃখজনক বিষয় হলো এই আজকে বোঝার বিষয় তাওরাত নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে বিধান জাবুর নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে ইঞ্জিল নাজিল হয়েছিল এই সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদের শরীয়ত আসার পরে যদি তাওরাত বাতিল হয়ে যায় ইঞ্জিল বাতিল হয়ে যায় জাবুর যদি বাতিল হয়ে যায় আপনি কি মনে করেন যে আজকের বর্তমান যুগে মানবরচিত বিধান এটা কি জায়জ হবে এটা কি বৈধ হতে পারে এটা কি গ্রহণযোগ্য হতে পারে আসে না পবিত্র আল্লাহ প্রদত্ত শরীয়তের সামনে যদি তাওরাত বাতিল হয়ে যায় যে তাওরাত নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে শুধু তাওরাত নয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বে পৃথিবীতে যত শরীয়ত এসেছে যত গ্রন্থ এসেছে তত সইপে এসেছে যত রীতি এসেছে যত পদ্ধতি এসেছে সবই বাতিল বলে গণ্য হয়েছে তাহলে কি আজকে জাতিসংঘের এই আল্লা দ্রোহী আইন কার্যকর হবে এটা কি জায়জ হবে যে কোনো দেশের সংবিধানে আল্লাহর বিরোধী কোন যদি আইন থাকে সেটা বাতিল বলে গণ্য হবে পৃথিবীর কোনো আইন চলবে না পবিত্র কোরন এবং হাদিসে থাকবে সমন্বিত উপস্থিতি আমরা এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ইনশাল্লাহ আবারও ফিরে আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহাত পথে তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি গরিল মগ্লিম অলদিন তবে কি করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে দেখুন ইস্ট বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना करा आज रसटा सकाल चाल चलन इरिका परीक्षा मदानी দেখুন আদর প্রতি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে বাংলায় পরিচর্যা ছাড়া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 ছাংলায়সলিম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 আমি আহ্বান জানাচ্ছিলাম আপনাদেরকে যে পবিত্র কুরন এবং সই হাতিসের সামনে যদি মৌসা আল্লাহ আনগত্য না চলে মোহাম্মদ সাল্লামের উপস্থিতিতে যদি মৌসা পৃথিবীতে যদি আসেন তার অনুসরণ যদি না চলে তাহলে আজকে যারা ব্যক্তির নামে বিভিন্ন ধর্ম তৈরি করেছে মাঝাবের নামে বিভিন্ন যারা থিওরি তৈরি করেছে যারা মতবতের নামে দর্শনের নামে যারা আধুনিক তিন ধর্ম তৈরি করেছে তাদের ধর্ম কী করে চলতে পারে ওই সমস্ত বিজ্ঞানী দার্শনিক যারা মনীষী পণ্ডিত তাদের আদর্শ কি করে চলতে পারে না তাদের আদর্শ চলার প্রশ্ন আসেনা যদি এবং এই হাদিসের সাথে অংশ যোগ করা হয়েছে যেটা মুস্তাদ আহমদের মধ্যে আসছে বাইহাকের মধ্যে আসছে বাইহাকি খুলুন সওয়লী প্রথম খন্ডের ১৪৭ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন অমর তুমি তাহারাতছিম বিহা বাইদা আমি নিয়ে এসেছি তোমাদের কাছে যে শরীয়ত সেটা বাইদ, দীপ্তিমান উজ্জ্বল নাকিয়া স্বচ্ছ নিষ্কল পরিষ্কার যার মধ্যে কোনো ত্রুটি নেই যার মধ্যে কোনো সংশয় নয় এটা অপ্রতিরোধ সংবিধান নিয়ে এসেছি আর বাতিল হওয়া তাও তুমি পড়ছো আমার সামনে শোনো সালাম যদি আজকে জীবিত থাকতেন বা মুসি আল্লাহ ইল্লা ইতেবাই মৌসা আলাহিসাল্লামের ছিল না আমার আনুগত্য করা ছাড়া কত শক্ত করে বলছেন তাহলে আপনাকে ভাবতে হবে নবী মোহাম্মদ সাল্লাম যে শরীয় এনেছেন এই শরীয়তের বাহিরে কোনো ব্যক্তির অনুসরণ চলবে না কোনো সংবিধানের অনুসরণ চলবে না একমাত্র অনুসরণ করতে হবে আল্লাহ প্রদত্ত অভ্রান্ত বিধান চূড়ান্ত সত্যের একমাত্র উৎস পবিত্র কুরন এবং সই হাদিস আর কারো অনগত্য চলবে না এজন্য জন্য আপনাকে আরও ভাবার জন্য বলছি যদি রাসুল্লাহ সাল্লি সাল্লামের উপস্থিতিতে মহাসা আল্লাহি সালাম অনগত্য না চলে পৃথিবীবর্ণ কুরো নবীর আনুগত্য যে না চলে তাহলে আপনি কি করে ভাবলেন কিভাবে চিন্তা করলেন একজন মনীষীর আনগত্য করা যায় একজন ইমামকে অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করা যায় একজন খতিবের আদর্শ কীভাবে গ্রহণ করা যায় একজন মানুষের আদর্শ কী করে গ্রহণ করা যায় আপনি কীভাবে বাঁচলেন আজকে অধিকাংশ মানুষই রসুল্লাহ সাল্লামকে বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মূর্ষি বিভিন্ন দার্শনিককে গ্রহণ করেছে যা মহা অন্যায় যা মহা অন্যায় বন্ধুরা আমার আমরা আলোচনার ফাঁকে এক জায়গায় আসছিলাম যে আদর্শ কার মেনে চলবো কার বিধান মেনে চলব যদি আপনি বিশ্বাস করেন আপনি একজন মুসলিম আপনি একজন ইমানদার তাহলে আপনাকে শরীয়ত কি মানতে হবে শরীয়তের বাহিরে যাওয়া যাবে না আর এই জন্যই এই শরীয়তের সাথে অন্য শরীয়তের সংমিশ্রণ ঘটার কারণে আমরা আজকে মানবিক জীবনে সফলতা পাচ্ছি না আমাদের আমুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আমরা হয়ে যাচ্ছি অনেক ক্ষেত্রে আল্লাহর যে মুশরেক আল্লাহ বলেছেন সরাইসুফ একশো ছয় নম্বর আমার রাজনৈতিক জীবনের ক্ষেত্রে দেখছি থেকে আসলো ইসলামে কি দিবস পালন আছে না তাতে কি হচ্ছে ইমানের মধ্যে শিরিকের মিশ্রণ ঘটছে কখনো পহেলা বৈশাখ মানুষের জীবনে কল্যাণ দিতে পারে না এজন্য মঙ্গল শোভাযাত্রা চলে না কখনোই না জন্মদিবস মৃত্যু দিবস পালন করছি তাতে কি হচ্ছে অন্য জাহিলিয়াতকে মানার কারণে আমার মধ্যে ইসলামের মধ্যে আর একটা জিনিস প্রবেশ করার কারণে আমার জীবনটা অন্ধকারময় হয়ে যাচ্ছে আমি এই ক্ষেত্রে শিরিক করছি। ব্যক্তি রাজনীতির নামে আজকে প্রতিকৃতির পূজা করছে খামাতে গিয়ে ফুল দিচ্ছে অনুরূপ ভাবে পালন করছে সেখানে গিয়ে এটা পরিষ্কার সেরিক কোন ব্যক্তি ফুল দিয়ে ওই ব্যক্তির উপকার করতে পারে না কেন করছি এটা এ প্রতিকৃতিতে কেন যাচ্ছি অধিকাংশ ব্যক্তি এই রীতিতে বিশ্বাসী অধিকাংশ ব্যক্তি গণতন্ত্রের নামে এই ধর্মকে মেনে চলে ইসলামের অবমাননা করছি আমি যখন মসজিদে আসি তখন বলছি সকল ক্ষমতার উচ্ছ আল্লাহ পবিত্র কুরআের সুরায় বাকারে ১৬৫ পঁয়ষট্টি নম্বর আয়াদ ও আন্নাল কৌতলাহে জামিয়া যাবতীয় ক্ষমতার উচ্চ আল্লাহ কিন্তু আবার বৈষয়িক জীবনে গিয়ে যখন বিরাট সমাবেশে যাচ্ছে। নেতৃবৃন্দ উপস্থিতি বলছি সকল ক্ষমতার উচ্চ জনগণ কত বড় পাক্কা মুনাফেক একেবারে মুনাফেক একেবারে বাদে আমি এক জায়গায় বলছি সকল ক্ষমতার উচ্চ আল্লাহ আর এক জায়গায় গিয়ে বলছি সকল ক্ষমতার উচ্চ জনগণ কশ্চিন কালেও নয় এই ক্ষেত্রে কি হচ্ছে ধর্মের মিশ্রণ ঘটছে আমি মুনাফেক আমি শিরিক করলাম এটা আল্লাহর সাথে জড়িত দ্বিতীয় বিষয় আল্লাহ ব্যতীত অন্য কোনো স্থানে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্যক্তির নামে মানত করা কি জায়েজ ওটা শিরকে আকবার অন্য জায়গায় সেজদা করা সিরিকে আকবার সম্পূর্ণটাই তাহলে আল্লাহর কথা যথার্থ অধিকাংশ মানুষ মুসরে কেন বললেন আর কতজন লোক বাকি থাকলো যারা কেবল মাত্র পবিত্র কোরআন এবং সই হাদিস শরীয়ত মানে সবগুলোকে বর্জন করে তাগুদকে বর্জন করে না মূলত শরীয়তের বুঝটা আমাকে আপনাকে গভীরভাবে বুঝতে হবে আমাকে জানতে হবে কত গভীর না বুঝার কারণে একজন রাজনৈতিক ব্যক্তি ইসলামের এমন ব্যাখ্যা দিচ্ছে সে শরীয়ত কে মনে করছে খেলো জেনা আপনি কি জানেন শরীয় কত আল্লাহ রহজা বাহাত্তর নম্বর আল্লাহ বলছেন যে আমি এই শরীয়ত আমানতকে আসমান এবং জমিন সপ্তম আসমানের সপ্ত জমিনের উপরে দেওয়ার ইচ্ছা করলাম তাদের উপরে রাখার চেষ্টা করলাম এবং পৃথিবীতে যত পাহাড় রয়েছে সমস্ত বড়ো বড়ো পাহাড়ের উপরে আমি নাজিল করার ইচ্ছা করলাম সপ্তম আসমান সপ্তম জমিন বিশাল জমিন পাহাড়গুলো এটা বহন করতে অস্বীকার করলো ফাশফাকিন হা শুধু বহন করলো না তারা ভয় করলো আমরা বহন করতে পারবো না আল্লাহত আপনি ইসলামকে আর মানবপ্রচিত বিধানের সাথে গুলিয়ে ফেলা স্বার্থে জানা এ অধিকার কে দিল যে শরীয়ত বহন করতে পারেনি সপ্তম আসমান সপ্তম জমিন পাহাড় বহন করতে পারেনি আপনি সেটা না বুঝেই আপনি উল্টা ব্যাখ্যা দিলেন কেন আল্লাহ বলছেন হে আপনি পাহাড় আল্লাহ বিচূর্ণ হয়ে যেত পাহাড় আপনি খাটো মনে করলেন কেন সই বুহারি হাদিসটা খুলুন মা আয়েশার বলছেন আংজালা আলে ওহি নবী মোহাম্মদ সাল্লামের উপরে ওহি নাজিল হতো আমি দেখেছি একেবারে তীব্র ঠান্ডার মধ্যে শরীয়ত নাজিল হয়েছে ওহি নাজিল হয়েছে কি হতো রয় এই তীব্র ঠান্ডার মধ্যে কনকনের ঠান্ডার মধ্যে শরীয়ত যখন নাজিল হয়েছে নবী মোহাম্মদ সাল আলী আসসাল্লামের উপরে যখন ওহি নাজিল হয়েছে তখন আমি দেখতাম আল্লাহর নবীর কপাল থেকে ফোটা ফোটা ঘাম ঝরত আপনি শরীয়তকে এত ছোট ভাবলেন কেন পড়াশোনা না করেই না জেনে আপনার শরীয়তে উল্টা ব্যাখ্যা দিলেন কেন আপনার উল্টা ব্যাখ্যার অধিকার রাখে না শরীয়ত এত গুরুত্বপূর্ণ এত ভারসাম্যপূর্ণ এত চূড়ান্ত বিধান শরীয়ত যে কোনো ব্যক্তি যদি শরীয়তকে গ্রহণ করে তাহলে তাকে গ্রহণ করতে হবে গ্রহণ করার মতো আপনি পড়াশোনা না করেই আপনি না জেনে শরীয়তকে খেলো মনে করে আপনি যাই ইচ্ছা তাই বলছেন কারো শরীয়ত সম্পর্কে না এটা মূল শয়তানের আচরণ আপনি কি জানেন এরা শয়তানের একটা থিউরি এটা শয়তানের আচরণ এটা শয়তানের পদ্ধতি শয়তানের থিউরি শয়তান তাই বলে যা আল্লাহ সম্পর্কে সে জানে না আমি যেন শরীয়ত সম্পর্কে এমন কথা না বলি যে ব্যাপারে আমার পূর্ণাঙ্গ ধারণা পূর্ণাঙ্গ জ্ঞান নেই আমাকে জানতে হবে শরিয়ত আল্লাহ প্রদত্ত বিষয় এটা নাজিল হয়েছিল মোহাম্মদ সাল্লামের উপরে এত গুরুত্বপূর্ণ বিষয়কে আমি মল্যাণ না করে শরীয় সম্পর্কে যে কোনো মন্তব্য আমি করছি আপনার জন্য একটি হাদিস উপহারে দিই যদি মহাকুরন্ত আল কুরান বুঝতে উল্টা বুঝেন রসদ সাল্লাহ সাল্লাম বলছেন সইমুস্তিফের একশো আঠারো পৃষ্ঠার হাদিসটা খুলে রাখুন প্রথম খন্ডের তাহারা অধ্যায়ের মধ্যে আসছে অল কুরানু হজাত আলায় तुमार तुमार तुमार तुमार कुरान ते दलिल हैतबा तुम विपक्ष दलिल है अर्थात कुरान बुजते गाँव हादिस दरकार बुजते गए उल्टा बुझे रसुल्लम बोले कुरान बुजते गए उल्टा बुझले कुरान तुम्हें जहाान नाम आर कुर सठीक बुझले कुरान तुम्हें जानातर पक्षे दलिल है तुम्हें कुरान जाननाते नहीं जा सूतरा बंधुरा शरियतर मर्यादा प्रथम दीते शरियत बुझते और शरियत না বুঝে আমি মর্যাদা না দিয়ে আমি যেন অবজ্ঞা না করি তাহলে আমার জন্য ভয়াবহ আজাব অপেক্ষা করছে শরীয়তের মর্যাদা দেওয়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন শরীয়ত যথাযথভাবে মল্যায়ন করার তৌফিক দান করুন শরীয়ত মেনে জীবনকে আলোকিত করার এহলৌকিক জীবন পরলৌকিক জীবনকে সুন্দর স্বাচ্ছন্দ্যময় করা তফফিক দান করুন আমিন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি সুবাহ কেমদক আস্তা বরহমাত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 আজ সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর দেড় ডাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরান সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে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 কোনো স্থানে ইসলামী বৃষ্টি বাংলা মানবতার সমাজ